বাংলার সম্মানিত সুদী ও দর্শক বৃন্দ পৃথিবীর যেকোনো প্রান্তে থেকে আপনারা আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি পথপর শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় নবী সাল আলহিউসাল্লামের প্রিয় কথার দর্শে প্রখ্যাত সাহাবি আবুহুআ বর্ণা করেন্লাহ সাল্লাম রসুল্লাহ সাল আলি ওর সাদ বর্মন খুল্লু সুলাম সদকাহ মানুষের প্রত্যেকটি জয়েন্ট। গ্রন্থি তার জন্য তার উপরে সদকা রয়েছে ইওমিন খুল্লিন প্রতিদিন যে সূর্য উদয় হয় দিনের মাঝে তা আদিলু বৈনইন সদকাহ দুজন মানুষের মাঝে আদল ও ইনসাফ ও ইসলাহ সংশোধন মীমাংসা করে দেওয়া হল সদকাহ وتعين الرَّجُلَ في دَابَّتِهِ فَتَحْمِلْهُ عليها أَوْ ترفع له مَتَاعَ صَدَقَةً أَكْ جن عروحي جارو پور اُت بے تارو پور اُت تے شوحایتا کرا او تو با تار کنو گاتی تھاک لے بیگ بیگست تھاک لے شگولی اُتھیے دیتے شوحایتا کرا اتاو ভালো কথা এটিও একটি সদকাহ আর প্রত্যেকটি পদক্ষেপ সনাতের জন্য যেতে যে প্রতিটি পায়ে পায়ে একটি করে সদকা ও তুমি তো আনে মি সদাকা এবং রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া সদকাহ রওয়াহ বুহারি ও মুসলিম হাদিসটি বুহারি ও মুসলিমের শুধু ও দর্শকবৃন্দ অত্র হাদিসটি অতি গুরুত্বপূর্ণ حديث تلك الملحة تبقى بشأن الإصلاح بين الناس و العدل فيهم منشور مدنين ممنشا كورا دوا ونعي إنساء پروتشتا كورا إكاستي أطيبو غروتو پرنو غروتو پرنو بيدا ہے إير نكيو ونك بشي الله سبحانه وتعالى قرآن الكريم بولشن وتعاونو على البر والتقوى تم رب بل قلانر كاج والتقوى الله بيتر كاجي একে অপরকে সাহায্য করো। করোয়ান তোমরা গোনাহের কাজে এবং একজন আরেকজনের সাথে শত্রুতামের কাজে সহযোগিতা করিও না ইসলাম বলছে আমাদেরকে ভালো কাজে সহযোগিতা করতে এবং মন্দ কাজে সহযোগিতা না করতে অত হাদিসটি ইসলামী ব্রাতৃত্বের এবং পারস্পরিক সাহায্য ও সহযোগিতার প্রতি উৎসাহিত করেছে এবং বলা যায় একটি দিক নির্দেশনামূলক হাদিস আমরা বলবো। ইসলাম কথা ও কর্মের নাম ইসলাম শুধুমাত্র বক্তব্য নয় বাস্তবতার নাম কাজে ইসলাম বাস্তবতার নিরিখে একজন মানুষকে সমাজবদ্ধ জীবনযাপনে কী কী প্রয়োজন সেগুলির প্রতি অত্যন্ত গুরুত্ব প্রদান করেছে অত্র হাদিসটি অনুরু একটা হাদিস প্রথমত আসুন এই হাদিসের বর্ণাকারী সাহাবি আবহরে রাজু তিনি বলেন বলেন্লাহলাম বলেছেন যে মানুষের প্রতিটি গ্রন্থি তার উপরে সৎক আছে আল্লাহ মানুষকে যে সৃষ্টি করেছেন তার সৃষ্টির নৈপুণ্যতার দৃষ্টান্ত তিনি বই আর কেউ ননিল্লাহুল্লা আলাহ তিনি মহান আল্লাহ তার জন্যই উচ্চল দৃষ্টান্ত উন্নত দৃষ্টান্ত আল্লাহ সাথে কোনো কিছুর সাদৃশ্য চলে না তৈরি করেছেন কি নিপুণ শিল্পী তিনি সেই আল্লাহ আল্লাহ তিনি সে আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করেছেন যেমন করে খুশি তেমন করে স্ট্রাকচার বানিয়েছেন এবং যেখানে যে অঙ্গ সেট হওয়া দরকার সেখানে সে অঙ্গ সেট করেছেন আল্লা সহ হ্যান হলা মানুষের মধ্যে এই দেহের ভিতরে তিনশো ষাটটি জয়েন্ট জোড়া দিয়ে সৃষ্টি করেছেন আর প্রত্যেকটি জোড়া এমনভাবে সেট করেছেন যে আপনি আমি ভাবতে পারবো না কেমন করে করেছেন হাতের পাঁচটি আঙুলি দেখুন না কেন পাঁচটা আঙ্গুল আলাদা যখন আমরা একত্রিত করি এমনভাবে সেখানে গ্রন্থি জয়েন্ট দিয়েছেন একটা জিনিসকে মুষ্টিবদ্ধ করার শক্তি আমরা পাচ্ছি গ্রন্থিগুলি এমনভাবে করেছেন কোনো একটি জায়গায় আমরা সমানভাবে স্থির করে আঙুলিগুলি ফেলতে পারছি আমরা আমাদের প্রয়োজনে হাতকে সামনে নিতে পারছি পিছনে আনতে পারছি শরীরকে নাড়াতে পারছি আল্লাহ আকবর মানুষের এই দেহের সাথে মস্তিষ্কের যে কানেকশন আল্লাহ রবুল্লাহ আলমিন দিয়েছেন ছোট্ট দুটি রগ এখানে সেটার ভিতরে মানুষ মুভিং করছে ড্যান দিকে মন নিচ্ছে বাম দিকে মন নিচ্ছে সামনে আসতেছে পিছনে আসতেছে এটি আল্লাহ রবুল্লা আলমিনের যে সৃষ্টির চমৎকারিত্ব তার একটা জ্বলন্ত দৃষ্টন ফর আহসানুল হিন আল্লাহর তিনি সকল সৃষ্টির সষ্টা অর্থাৎ দুনিয়া থেকে কেউ কোনো কিছু বানিয়েছে না আল্লাহ রব্লা আলমিন সকল যারা বানায় তার মধ্যে শ্রেষ্ঠতম বানা নেওয়ালা হচ্ছেন আল্লাহ আল্লাহর হেন মানুষকে এমনভাবে তৈরি করেছেন যে মানুষ তার প্রয়োজনে সে কোনো জিনিস ধরতে পারতেছে আল্লাহ যদি সেভাবে মুভিং ক্ষমতা না দিতেন তাহলে মানুষ কিন্তু সেভাবে নিজেকে কোনো কিছু করতে পারত না জগৎ সংসারে সে একটা অপদার্থ হয়ে দাঁড়িয়ে যেত কিন্তু মানুষ চলতে পারতেছে মানুষ চালাতে পারতেছে এজন্য আল্লাহ রবা আছেন আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি ও ফিল হ্যামিল তাদেরকে আমি স্থলভাগে এবং পানীয় ভাগে চলার শক্তি দিয়েছি মানুষ আজ কি না করছে এই বিশ্বটা আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে তৈরি করেছেন করে তিনি আমাদের জন্য যে সুন্দরতম নিয়ম দিয়েছেন যার কারণে আমরা স্থলভাগে চলতে পারতেছি পানীয় বিচরণ করতেছি আকাশ প্রতি আমরা চলতে পারতেছি আল্লাহ আকবর এই যে অসংখ্য নিয়ে আমত আল্লাহ রবীন্দ্র আমাদের জন্য দিয়েছেন এবং আমাদের প্রতি এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যদি এর যথার্থ কদর না করি মূল্যায়ন না করি তাহলে আল্লাহর কিছুই হবে না আমরা হব নিমুখ হারাম আল্লাহ বলছেন তার পক্ষ থেকে অর্ডার তার পক্ষ থেকে আদেশ লাইন শেখার তুম লুম তোমরা যদি কৃতজ্ঞবন্দা হো তাহলে তোমাদেরকে আমি অবশ্যই বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হো কুফুরি করো আমার ন্যায়ামতের নাফরমানি করো যেন নিঃসন্দেহে আমার আজাব আমার শাস্তি বড়ই কঠিন শুধু দর্শক বৃন্দ এই যে মানুষের মধ্যে তিনশো ষাটটি জয়েন্ট প্রত্যেকটি জয়েন্টের পক্ষ থেকে সৎকা আদায় করতে হবে এজন্য রসুল সাল আলহিউসাল্লাম আমাদের জন্য পথ সহজ করে দিয়েছেন আচ্ছা বলুন তো ডেইলি যদি আমরা তিনশো ষাটটি সৎকা আমাদের উপরে আল্লাহ বাধ্যতামূলক করে দিতেন যেমনটি হ্যারিস দ্বারা বোঝা যায় তারা আমরা কি ছিল কী আমরা সৎকার করতে পারতাম আমাদের কি সামর্থ্য ছিল কিন্তু আল্লাহ রবাহ আলমিন মেহরবানি করেছেন তার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহআলসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে বান্দা যখন প্রতিদিন বেলা সে সূর্য ওঠার পর ইশরাকের দুই রেখাত সলাত আদায় করবে এই দুই রেখা সলাৎ তার তিনশো ষাটটি জয়েন্টের পক্ষ থেকে সৎকা হিসাবে আদায় হয়ে যাবে কাফার হয়ে যাবে সুখান আর হামিন কত করুণাময় কত কৃপা নিদান কত দয়ালু তার রহমজ্জে কত অফুরন্ত আপনারা মাত্র দুই রেখা সলাৎ আদায় করব। এর বিনিময়ে তিনশো ষাটটি জয়েন্টের পক্ষ থেকে সৎকা হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্য আফসোস মুসলমানেরা আমরা নিজেরা আল্লাহর নিয়ামত খাচ্ছি তার সাথে গাদ্দারি করছি তার সাথে কুপুরি করছি সুতরাং আল্লাহর সৃষ্টি আল্লাহর নিয়ামত খাবো আর আল্লাহর সাথে গাদ্দারি করবো তা হতে পারে না শুধুও দর্শকবৃন্দ সময় এলো একটু বিরতির আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি ধন্যবাদ दादा नबी प्रेरण कर सर्वदा इसलाम प्रकृत अर्थे शांति कायम कर समाज गठन निर्देशना শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কাল রাত সাড়ে আটটায় সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্সিউশন ও প্রবলেম হ্যাভন ও হেলকন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 सम्मानित शुद्ध दर्शक बिंदु बरतर पर अपना प्रिय अनुष्ठान आबादत कथा हिल अल्लाहबा आल्लाहमत खावना সৃষ্টি নেই যে আল্লাহ নিয়ে আমত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে বরং হারাম খায় যদি সেটাও আল্লাহর সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন এজন্য আল্লাহ মিন বলছেন হেলমিন আল্লাহ ছাড়া কি তোমাদের এমন কোনো স্রষ্টা আছে যে তোমাদেরকে রিজিক দিয়ে থাকে তোমাদেরকে জীবিকা দিয়ে থাকে আসমান জমিন থেকে আল্লাহ ছাড়া কি কেউ আছে আল্লাহ ছাড়া কেউ নাই সুতরাং তারি তরে আবাদত করতে আমাদের আপত্তি কোথায় আমাদের গাফলতি কোথায় আমাদের কার্পণ্য কোথায় শুধুও দর্শকবৃন্দ এহাদিসের অন্যতম দিক হচ্ছে রসুল সাল্লা আলী সাল্লাম বলছেন যে দুইজন মানুষের ভোটরে মীমাংসা করে দেওয়া ইস্লাহ করে দেওয়া সংশোধন করে দেওয়া কত গুরুত্বপূর্ণ রসুল সাল্লা বলছেন দেখুন ইসলাম যে ব্রাতৃত্বের কথা বলেছে এর দৃষ্টান্ত অন্য কোথাও পাওয়া যাবে না রসুলসল্লাহ আলী ইসলাম বলছেন আল মুসলিম আসল মুসলিম এক মুসলিম আরেক মুসলিমের ভাই লা তাই এর ভাইর প্রতি জুলুম করবে না এমন কি কোনো জালেমের হাতেও সে তার ভাইকে সাপোর্ট করবে না ইসলাম এমন একটি ব্যক্তৃত্বের বন্ধন করেছে আল্লাহ বলছেন ইন্নামা এমিন্ডা পরস্পরে ভাই এবং তাদের দৃষ্টান্ত রসুলসলাল আলী ইসলাম দিয়েছেন যে দৃষ্টান্ত হচ্ছে ক্যালিবনিয়ান একটি অট্টালিকার মতো অট্টালিকা বা বিল্ডিং যেমন একটি ইট আর একটি ইটকে আরেকটি একটি রড সিমেন্ট জয়েন্টেড ভিত্তিতে শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকে মুসলিমদের ভিত তেমনি পরস্পরে মিলে শক্তিশালী মুসলিমরা পরস্পরের দয়ায় পরস্পরের প্রতি সদয় হওয়ার এই উদাত্ত আহ্বান অত্র হাদিসের মধ্যে রয়েছে এই করে দেওয়া মীমাংসা করে দেওয়া তখনই আপনার ভিতরে জাগবে যখন আপনার ভিতরে অনুভূতি আসবে এই লুকটা তো আমার ভাই এই লুকটা যে একটা বিপদের মধ্যে পড়ে আছে একটা ফাসাদের মধ্যে জড়িয়ে গেছে তাদের ভিতরে সংঘাত চলতেছে মিটমাট করে দেই আল্লাহ রবাহিন কোরআনে বলছেন তোমরা তোমাদের ভাইদের মধ্যে মিটমাট করে দাও মিটমাটটা কিভাবে করবে এই মিটমাটটা ন্যায় ইনসাফের ভিত্তিতে করবে সে আল্লাহ রবাহমিন বলছেন মিট মাঠ করতে গিয়ে মীমাংসা করতে গিয়ে যদি দেখা যায় নীতি কথা এক পক্ষ মানলো আরেক পক্ষ মানল না আল্লাহ রবেন্লা যে দল মানবে না তাদের সাথে তোমরা চেষ্টা অব্যাহত রাখো লড়াই করো যতক্ষণ না আল্লাহর হকম সে মেনে নিতে বাধ্য হয় অর্থাৎ আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন যে দুই মুসলিমদের ভিতরে দুটি গ্রুপ থাকবে সংঘাত থাকবে তা হতে পারবে না বরং মিটমাট করে দাও মীমাংসা করে দাও এক্ষেত্রে ওই লোকটি মানতেছে না তাকে বোঝাও তার উপরে প্রেশার ক্রিয়েট করো তাকে মানতে রাজি করো যদি সে আনুগত্য করে মেনে নে তাহলে কিভাবে করতে হবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলম বলছেন বিল্লা আদল ইনসাফের সাথে এহসানের সাথে আল্লাহ রব্লা আলম তিনটা আদেশ করেন বিল্লা আদল নেই ইনসাফ করতে ওল্লি এবং আহসান করতে আর ও ইথাঈদ করবা নিকটাত্মীয় হক আদায় করতে এটা আল্লাহ রবাহ আলমিন আদেশ করেছেন আর আল্লাহ রবুল্লাহ নিষেধ করেছেন ওয়েন হা আইন ফাহাঈ আল্লাহ রব তোমাদেরকে ফাহেসা কাজ মুনকার কাজ এবং বিদ্দেশ দুষ্ট কাজ যার মাধ্যমে একে অন্যের সাথে শত্রুতা বাড়বে এবং দূরত্ব সৃষ্টি হবে সব কিছু থেকে আল্লাহর রবুল্লাহ নিষেধ করে দিয়েছেন শুধু ও দর্শকবিন্দু إصلاح بين الناس كورتقلين بأتتر مؤلوب استخدامه أجل رسول صلى الله عليه وسلم بلسن مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم مثل الجسد رسول صلى الله عليه وسلم بلسن مثل المؤمنين ممن دير دشتن تخطش في توادهم تدير فد بالو باشاية وتراحمهم برشبت بد دير بدي الدواء وتعاطفهم আরেকজনের প্রতি আবেগাপ্লুত হয় তাদের দৃষ্টান্ত হচ্ছে মিসলেল মিসলাল একটি দেহের মতো একটি দেহের মতো ইজস আজুন তার দেহের একটি অংশ ব্যথা পাইলে পুরা দেহে ব্যথা দূর হয়ে পড়ে সব জায়গায় জ্বর এবং ব্যথা ছড়িয়ে পড়ে উদাহরণ আপনি কি জানেন না পায়ে কাটা বিদ্ধ হয়েছে পায়ে এনা কাটা বেঁধেছে কিন্তু জ্বর আসে কেন সারা শরীরে সমস্ত দেহটা যে জমজ ভাইয়ের মতো বাধা রসলসল্লাহ আলী সাল্লাম তেমনটি উদাহরণ দিয়ে বলছেন যে আপনার জীবনটা এইরকম একই দেহের মতো মুসলিমদের প্রার্থিত্ব আপনাকে সৃষ্টি করতে হবে আর এই ব্যক্তিত্ব যখন হবে তখন আপনি ইনসাফ করবেন আপনি ন্যায়ের ভিত্তিতে এবং ন্যায়সঙ্গতভাবে আপনি বিচার ফয়সলা করবেন মিটমাট করে দেবেন এরপর রসুলসাল আলিউসাল্লাম আমাদেরকে অত হাদিসের মধ্যে বলছেন যে ইনসাফের পর একজন মানুষকে সাহায্য করার কথা বলেছেন রাজুল ফি আলাইহা। একজন মানুষ তার আরোহীর উপরে উঠতে পারছে না তাকে ধরে উঠিয়ে দেওয়া অথবা তার এমন ব্যাগ আছে লাগেজ আছে যারা সে উঠাতে পারছে না বুঝা তাকে সেক্ষেত্রে সহযোগিতা করা এটাও একটি সদকা আল্লাহ আকবর এর মাধ্যমে মানুষ যে পরস্পরের প্রতি মোকাপেক্ষী এটা যেমন সুসষ্টম বুঝাইয়েছেন তেমনই বুঝাইয়েছেন যে মানুষের দরদ বুঝতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে আজকে কিন্তু বড়দের প্রতি শ্রদ্ধা শুরুদের প্রতি স্নেহ অসহায় মানুষের পাশে দাঁড়ানো সব উঠে গেছে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন এই সামিন্না আমাদের মধ্যে ওই ব্যক্তিও গণ্য হবে না যে লোকটি বড়কে শ্রদ্ধা করে না ছোটোকে স্নেহ করে না রসুল সাল আলী সাল্লাম ছোট সন্তানদেরকে এত আদর করতেন যে তার দুজন নাতি হাসান এবং হুসেইন রজিউল্লাহ আনহুমা ওরজাহমা তারা যখন হাজির হয়ে যেতেন রসুলাম সরাত অবস্থায় তাদেরকে কুলে তুলে নিতেন কুলে তুলে নিতেন ঘাড়ের উপরে উঠত রসুলসলাল্লাহ আলিউসাল্লাম হতবা দিচ্ছিলেন এমন সময় হাসান হোসেন এসে গেল মিম্বর থেকে নেমে তাদেরকে উঠাইয়ে নিলেন আহ কি চমৎকার রসুল সাল্লা ইসলামের দৃষ্টান্ত ছিল সুরদের প্রতি স্নেহ করা তিনি বালকদের মাঝ চলছেন তাদেরকে সালাম দিচ্ছেন তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছেন এটাই তো মনুষ্যত্বের বিকাশের পথ আপনি কেন করবেন না আমি কেন করব না আপনাকে আমাকে অবশ্যই করতে হবে বড়দের প্রতি শ্রদ্ধা অবশ্যই আমাদেরকে দেখাতে হবে আমরা দেখাতে পারছি না বলেই পিস্পা হচ্ছি এবং পিছনে সরে যাচ্ছি শুধু ও দর্শক বিন্দু এবারে রসমসাল আলি আসসালাম বলেছেন তৈবা তো সদ কেলিমে তৈবা একটি ভালো কথা বলা আল্লাহ রসম সাল্লাহাম ওপর হারিসে বলছেন আল্লাহর প্রতি ইমানদার যদি হন আখারাতের প্রতি ইমানদার হন আপনাকে রসুল বলছেন ভালো কথা বলতে অথবা চুপ থাকতে ভালো কথা জমান বে বেরিয়ে আসবে মুখ এত কর্কশ প্রতিবেশি কষ্ট পাচ্ছে প্রতিবেশীকে কষ্ট দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না প্রতিবেশীকে কষ্ট দিয়ে কখনো প্রকৃত মানুষ হওয়া যাবে না আজকের সমাজ দুনিয়ার স্বার্থে প্রতিবেশী উঠায় কোন দিক দিয়ে বের হবে তার পথে কাঠা দিতে হবে পথকে সংকীর্ণ করে দিতে হবে এটাই হচ্ছে আমাদের প্রতিযোগিতা অথচ এটা হওয়া তো উচিত ছিল না আমাদের প্রতিযোগিতা হওয়া উচিত ছিল কল্যাণের প্রতিযোগিতা যেমনটি আল্লাহ বলছেন ফাস্তাবে কল হায় তোমরা নেকির কাজে প্রতিযোগিতা করো নেকির কাজে প্রতিযোগিতা যখন মানুষ করে তখন কিন্তু সে আল্লাহর পক্ষ থেকে তভিক প্রাপ্ত হয় এবং স্বাচ্ছন্দ্য বোধ করে দুর্ভাগ্য যা আমরা প্রতিবেশী কষ্ট দেওয়ার মতো লেগে গেছি আপনার মৃদু হাসি একজন মুসলিম ভাইয়ের প্রাণ জড়িয়ে দেবে এর জন্য রসুলসল্লাহ আদিস অন্ন হাদিস বলেছেন তোমার এই মুচকি হাসি মৃদ হাসি তোমার মুসলিম ভাইকে বরণ কোথায় করতে থেকে যে হাসিটা দিয়েছ এটাও তোমার জন্য সৎখা হিসাবে গণ্য হবে আল্লাহ একবার এই জন্য আপনি একটি ক্যালিমেই বা একটা ভালো কথা বলুন এই একটি ভালো কথা হয়তো এই সংঘাতময় জাতিকে মীমাংসার পথ দেখাই দিতে পারে হতে পারে একটি ভালো কথা একটি প্রাণনা। শত প্রাণকে বাঁচিয়ে দিতে পারে আপনি কেন কথার কাত পণ্য করবেন আল্লাহ সোহানো আপনাকে কথা বলার সুযোগ দিয়েছেন আপনি ভালো কথা বলুন ভালো কথার মধ্য দিয়ে আপনি পাবেন ইলা সলাতি এরপর তুমি প্রত্যেকটা পা কদম ফেলে তুমি মসজিদে যাচ্ছ সেটাও তোমার জন্য সলা সেটাও তোমার জন্য সৎকাহ হবে এই যে সলার আদায়ে মসজিদে যাওয়া প্রতিটা পদক্ষেপ সৎকা হওয়া আমরা জানি একদা একদল সাহাবি সসলসোল্লাহ সালামকে আরস করেছেন ইয়া রসোল্লাহ আমরা একটু আমাদের বাড়িটা মসজিদের কাছে এসে বানাতে চাই রসলসল আলি সাল্লাম বলছিলেন তোমরা যে দূর থেকে আসো ওই যে প্রতি পা ফেলো এতে একটা গোনা মাফ হয় এবং একটা মঞ্জিল তোমাদের বৃদ্ধি করা হয় আল্লাহ আকবর এখানে আমাদেরকে প্রতিটা পায় পায়ে নেকির পথ রয়েছে আমরা যদি সেটা অর্জন করতে পারি অথবা রসুল সাল্লাহ বললেন ও তুমি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াও একটি সদাকা এমর্মে আমরা জানি রসুল সাল আলি সালাম বলেছেন যে ইমানের সত্তর উদ্দ শাখা রয়েছে তার মধ্যে আলাহা সবচেয়ে উঁচু হল লাহা ইহ লহ ইলাহ ইল্ল এটা ওহেদের বাণী সবচেয়ে উঁচু শাখা আর সর্বনিম্ন শাখা হচ্ছে এমাতত নাজা আনিতরী রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া আপনি একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দিলেন আপনার সাথীরা জীবন জীবনযাপন করতে পারল হাঁটতে পারল আপনার সামান্য কাজের বিনিময়ে কত মানুষ বেঁচে গেল আর আপনি যদি চেষ্টা করেন যে না এখানে কাঁটা বিছাইয়ে দেই এখানে পিচ্ছিল করে দেয় হোঁচট খাক গর্তের মধ্যে পড়ে যাক তাহলে এটা মানবতা হলো না ইসলাম যে কত মানবতার প্রতি লক্ষ্য রাখতে উদার দৃষ্টি দিয়েছে কত সযত্ন হয়েছে আমরা বাস্তবতার নিরীকে বিচার করলে দেখতে পাবো যে একটি রাস্তায় কাটা পড়ে আছে সেটাও যদি সরিয়ে দেই রসল সাল আলি ইসলাম বলেছেন এর বিনিময়ে তোমার একটা সবগা হয়ে যাবে আমরা এটা ভালো করে উপলব্ধি করি যে ইসলামকে যিনি শুধুও দর্শকবৃন্দ আসুন আমরা সময়ল বিদায়ের বিদায়ের পাককেলে শরণ করিয়ে দিচ্ছি এ হাদিসটি আমাদেরকে শেখাচ্ছে যে আমরা যেন প্রত্যেকটি জয়েন্টের বিনিময়ে সৎকা আদায় করি হাদেশটি আমাদেরকে শেখাচ্ছে আমরা পরস্পরের জন্য সহমর্মিতা এগিয়ে আসি এবং পরস্পরের মধ্যে ইসলাস মীমাংসা করে দেই আর নেকির কাজে আমরা প্রতিযোগিতা করি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে নেকির কাজে প্রতিযোগিতায় তৌফিক দিন সাধারণ কাজ হলেও যেন সেটাকে তুচ্ছ মনে করে উড়িয়ে না দেই কেননা এটাই হতে পারে আপনার আমার পরকালে নাজাতের ওসিরা বলতে পারি না আমরা তাই আসুন আমরা قطتت كات جتت ساتي করি আল্লাহ رب العالمين আমাদের সকলকে তৌফিক দান করুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وبارك وسلم والسلام عليكم ورحمة الله وبركاته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 ইউরোক্টো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি ডট টিভি পিস মানবতার সমাধান